আসসালামিকারহমতুল আল্লাহামিলাম সম্মানিত দর্শক শ্রোতা আমরা অধিকার নিয়ে আলোচনা করছিলাম কর্তব্য নিয়ে আলোচনা করছিলাম আল্লাহর প্রতি রসুলের প্রতি অধিকার পিতামাতার প্রতি অধিকার ইত্যাদির পরে এখন স্বামী স্ত্রী নারী পুরুষের অধিকার ইত্যাদি নিয়ে আমরা বেশ কিছু বক্তব্য রেখেছি যেহেতু এটা অত্যন্ত একটা প্রয়োজনীয় এবং টাইম একটা ইস্যু আজকে আমরা আলোচনা করতে যাব তালাকের অধিকার না নারীর তালাকের অধিকার কতটুকু পুরুষের কতটুকু অধিকার রয়েছে যেহেতু দাম্পত্যের জীবন সেটা আলাদা হতেই পারে এখানে আমি পরিচালনা রয়েছি এবং আমার ডান শেখ আব্দ শেখ ইউসি এবং তালাকের কেন প্রয়োজন বিবাহ তো মানুষ করল তার অধিকার কর্তব্য রয়েছে তালাক ব্যাপারটা কি একটু তাত্ত্বিক ব্যাখ্যা যদি শেখ ইউসুব আব্দুল মজির সাহেব করতেন তাহলে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বৈবাহিক জীবন দাম্পত্য জীবন এর সংরক্ষণ এটাকে লালন করা এবং এটাকে শুধু এই পৃথিবীটি নয় পৃথিবীর পরে যে অনন্ত জীবন আসবে সে অনন্ত জীবনও দম্পতি হিসাবে স্বামী স্ত্রী হিসাবে যান নাতে মহান রব্লা আলমিনের সেই জান্নাতে গিয়েও তারা দম্পতি হিসাবে জীবন জীবনযাপন করবেন একজন মমেনের এটাই তার জীবনের কামনা এবং বাসনা এবং এ পর্যায়ে কোরআন আমাদেরকে উদ্বুদ্ধ করেছে অনুপ্রাণিত করেছে বৈবাহিক জীবনে যা মানুষকে ফাটল ধরাতে পারে যা এই সম্পর্কের অবনতি ঘটাতে পারে সেগুলো থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছে এই বৈবাহিক সম্পর্ক সুন্দর এবং সুখময় করা এটাকে শক্তিশালী এবং নিবিড় করা এবং সুখময় দাম্পত্য জীবন পরিচালনা করবার জন্য আয়াস রহম আরুফ যে স্ত্রীদের প্রতি সুন্দর আহ ন্যায়সঙ্গত ব্যবহার তোমরা করবে যাতে করে দাম্পত্য জীবন অটুট এবং সুন্দর থাকে কখনো কখনো দেখা যায় যে স্বামী তার স্ত্রীর কাছে কাঙ্ক্ষিত আচরণ পান না কাঙ্ক্ষিত নারী যা তিনি স্বপ্ন দেখেছেন সেরকম হয়তো তিনি পাননি তার সেই কাঙ্ক্ষিত আচরণ পাননি যার ফলে অসন্তোষ ধীরে ধীরে ধুমাই হতে হতে এক পর্যায়ে এমন পর্যায় হয়ে যায় যে তাহাউল হায়াতম যে এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন তার সঙ্গে জীবনযাপন করা এটা যেন যার নামের ভিতরে বাস করার সময় তুল্য পর্যায়ে যখন পৌঁছে যায় দাম্পত্য জীবন যখন অসম্ভব হয়ে যায় তখন যে সমস্ত জিনিসের অনুমোদন আল্লাপ দিয়েছেন সাতার মধ্যে হচ্ছে তালাক কারণ এর মাধ্যমে বৈবাহিক এই সম্পর্কটাকে ইতি টানা হয় এটাকে শেষ করে দেওয়া হয় তারপরেও এটার অনুমোদন একটা বিশেষ একটা সারকামস্ট একটা বিশেষ অবস্থায় যখন দাম্পত্য জীবন আর কোনোভাবেই পরিচালনা করা সম্ভব হচ্ছে না তখন তালাকের মাধ্যমে এটাকে টার্মিনেট করা এটাকে শেষ করে দেওয়ার জন্য মহান রবাহ আলমীন আমাদেরকে অনুমতি দিয়েছেন এবং যেহেতু স্বামী তিনি স্ত্রী গ্রহণ করেছেন এবং স্ত্রীকে ভরণ পোষণ করেছেন এই সেই সংসারকে তিনিই গড়ে তুলেছেন কাজে এটার ভাঙ্গার ক্ষমতাটাও সম্পূর্ণরূপে আল্লা তালা স্বামীকে দিয়েছেন পৃথিবীর দর্শক শ্রোতা যেরকম বিয়ের প্রয়োজন বিয়েটা সুন্দরভাবে স্বাভাবিকভাবে হবে শান্তির সাথে তাদের দাম্পত্য জীবন চলবে সন্তান আদে আল্লাহ তৌফিক দিলে আসবে তাদের নিয়ে সংসার চলবে আল্লাহর এই পৃথিবী এভাবে আবাদ হবে সেই জন্য সুশৃঙ্খল বিধান রয়েছে তেমনই যদি সংসার কোনো কারণে না টিকে মধ্যে পক্ষ থেকেই হোক সে শান্তি তৃপ্তি যদি তাদের দুজনের দিয়েছে আগে প্রথম কাজ দিয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি গরমিল হতে থাকে তাহলে তাদেরকে কিছু ওয়াজ নসিহত করো ওয়াজ করে বুঝানোর চেষ্টা করো দেখা গেলো ওয়াজ নসিহত কাজ হলো না তখন নিজের বাড়িতে রেখেই বিছানা আলাদা করে দাও বিছানা দাগ হয়ে যায় রাখার জন্য মারেও যদি কাজ না হয় সেক্ষেত্রে হাকামিন আহলেহা ও ছেলের পক্ষ থেকে একজন বিচারক এবং মেয়ের পক্ষ থেকে একজন বিচারক দুইজন বসে সালিসি বৈঠক করে একটা মীমাংসা করার চেষ্টা করবো স্ত্রীদের তো প্রথম ওয়াজ নসিহত করবে ওয়াদ নসিহত করে কাজ হলো না তখন সে বিছান আলাদা করবে বিছান আলাদা করে যদি কাজ না হয় তাহলে হালকা শাস্তি দিবে হালকা শাস্তি দিও যদি কাজ না হয় তাহলে সালিসি বৈঠক ডাকবে ছালিশ বৈঠকেও যদি কাজ না হয় এক তালাক দিবে তাও পবিত্র অবস্থায় ঋতু অবস্থায় তালাক দেওয়া চলবে না ঋতুপতি অবস্থায়িত হয় তবুও অপেক্ষা করতে হবে পবিত্র আল্লাহ এখানে মানে সংসারটাকে বহল রাখার জন্য সুযোগ দিয়েছেন যে একটা সংসার গড়ে উঠেছে তাকে এত তাড়াতাড়ি ভেঙে না ফেলে প্রথমে উপদেশ দেওয়া হোক তারপরে বিছান ভিন্ন করা হোক তারপরে প্রয়োজন হালকা সংশোধনের আল্লাহ তালা বলছেন যে আর তালাকুমাররা তান এক তালাক দিয়ে অপেক্ষা করো এক মাস দুই মাস তিন মাসের পূর্ব পর্যন্ত দেখা যায় যে না পরস্পর আবার বোঝাবুঝিতে তাদের প্রতি আল্লাহ দয়া করেছেন তাদের অন্তর এ ব্যাপারে মিলে আল্লাহ বলছেন যে ঠিক আছে তিন মাস পর্যন্ত একটা নেওয়ার সুযোগ দাও ঘাটে ঘাটে তালাক দাও যাতে বিধানটা আমি ওদেরকে জানতে চাবো যে এই কি কি ত্রুটির জন্য উনি একটু সারা করেছেন গিয়ে কি ত্রুটি সাধারণত তালাকের দিকে করতে পারে মৌলিক আর সেগুলো আমরা সংশোধন থাকি দূরে থাকি আমাদের এটা দম্পতি স্বামী এবং স্ত্রী তাদের মাঝের চিন্তা চেতনা মানসিকতা ধ্যান ধারণা বিশ্বাস একিধা বিশ্বাসের ক্ষেত্রে যদি আমরা একটি ব্রেকের পরে আবার আপনাদের কাছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসবো ইনশাল সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উত্রায় আনন্দ বেদে না খুব হতাসা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করত। দেখন জীবনের রং ধনু কেবল মাত্র ফসটিভি বাংলায়। जीवन रंग रचार द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन धर्म के भूल सत्यता बना देख सत्य उन्मोचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा दे मध्यम पंथा अवलम्बन करेखम का नहीं जिज्ञेस कर তিনি জবাবে বললেন আমিও আল্লাহ রহমত ছাড়াতে যেতে পারব না সেবরণ অ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 প্রিয় দর্শকাম যে তালাকের দিকে যে সংসার চলে যায় তার পিছনে যে সমস্ত কারণ সমূহা বিশ্বাসের দিক থেকে যদি বৈপরীত্য দেখা তো সেক্ষেত্রেও সংসার টিকতে পারে না যদি স্ত্রী দিয়ে যদি স্বামী তার কামনা বাসাটা পূর্ণ করতে না পারে কাঙ্ক্ষিত চরিত্র তার থেকে যদি না পান এবং চেষ্টা করে না করেছে বোঝানো হয়েছে তারপরে ফাহুর হন না তাকে ত্যাগ করার কথা বলা হয়েছে আসলে তো ত্যাগ করার কথা বলা হয়েছে স্ত্রীকে এটা তার মানস থেকে একটা সাইকোলজিক্যাল একটা তার উপরে প্রেস করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী নিজেই তাকে ত্যাগ করে থাকতে পারেন না এটাও হতে পারে ত্যাগ করার বিষয়টা হয়তো বেশিক্ষণ চলবে না কারণ ত্যাগ করার স্বামীর জন্য তো এটা হয়ে যায়। যাই হোক ত্যাগ করে ওয়াজ করে যখন নাকি কোনো কাজ হচ্ছে না সুফল বয়ে আনতেছে না তখন হয়তো ধীরে ধীরে সেটা আহ দিকে যেতে পারে তালাকের দিকে যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীর নৈতিক অধপতন নৈতিক ক্ষেত্রে তার যে অবক্ষয় যে পরপুরুষের সঙ্গে কথা বলা বাহিরে যাওয়া ঘরের স্বামীর জন্য সে শ্বাসগুছ করে না আর কিছুই করে না কিন্তু বাইরে যাওয়ার সময় পরপুরুষের জন্য সে নিজেকে সুসজ্জিত করে শ্বাসকস করে অর্ধলম্বী হয়ে রাস্তা রাস্তা ঘুরা ফেরা করে এই ধরনের স্ত্রীর আচরণ একজন স্বামী সহ্য করে নিতে পারে না যে তার স্ত্রী পরপুরুষ সঙ্গে যে কথা বলবে ঘুরাফেরা করুক রাস্তা রাস্তায় তো এইটাও পরক্রিয়া প্রেম আমি আমেরিকাতে ছিলাম সেখানে দিয়েছেন যে স্ত্রীকে আনবার সুযোগ পেয়েছি তারপরে তাকে আবার কাজেও দিয়েছেন কিছুদিন পর বাচ্চা হয়েছে তো হসপিটালতে খবর আসছে যে তার ছেলে পুত্র ছেলে হয়েছে আনন্দিত চিত্তে বাচ্চাকে ইস্তেকাল করবার জন্য তিনি গিয়েছেন যে দেখেন বাচ্চার কোকরানো চুল কালো আর বাচ্চাও একেবারে কাকের মতো কালো তিনি সরাসরি বলে ফেললেন যেখানে তার আর বিয়েটাকে ধরে রাখবার ছেলেদের তালাকার আছে মেয়েদেরও তো অধিকার থাকতে পারে কি কি কারণে মেয়েরা ফেরত দিয়ে সে বলবে যে আমাকে ছেড়ে দাও এক্ষেত্রে একটি তালাক হবে এবং এক টহুর ই এক হায় ইত হবে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সেটা হলো যে স্বামী যদি তাকে না ছাড়ে তাকে নির্যাতন করে স্বামী ছাড়তে যদি নারাজ হয় সেক্ষেত্রে ইসলামী শরীয়তের যিনি আদালতের দায়িত্বশীল হবেন সেক্ষেত্রে নারী আদালতের স্মরণাপন্ন হবেন এবং তার স্বামীর মহারানা আদালতে সফরদ করে বলবেন যে আমি ছুটি যেতে চাই কিন্তু আমার স্বামী আমাকে নির্যাতন করার জন্য ছাড়ে না তখন আদালত ফয়সালা নিয়ে দেখবে যে স্বামীর দোষ না স্ত্রীর দোষ যদি স্ত্রীর দোষ হয় তাহলে স্ত্রীকে স্বামীর সংসার করতে বাধ্য করবে আর স্বামীর দোষ হয় তাহলে তাকে তালাক করবে চূড়ান্ত আদালত নিবে স্বামী যদি এটা বোখারি মুসলিমের হাদিস মানে একসাথে সবটুকু আলোচনা এক বোখারি মুসলিমের হাদিসে এভাবেই এসেছে যে ফাতে কায়েস একদা রাসুল সাল্লাই এর কাছে এসে বললেন যে আমার স্বামীর আমি দিনের ব্যাপারে কোনো নিন্দা করছি না তার আচার আচরণে আমি খুব খুশি কিন্তু আমি যদি তাকে পূর্ণ মূল্যায়ন করতে না পারি তাহলে তো আমার পরকাল হারাবে অতএব আমি চাচ্ছি এই স্বামী ত্যাগ করা তখন রসুল সাল্লিশাল্লাম বললেন যে তাহলে তোমাকে মোহর ফেরত দিতে হবে তো মহিলা উত্তরে বলল যে মোহর দিব যদি আরও কিছু প্রয়োজনে লাগে সেটাও আমি দেব তখন আল্লাহ রসুল তার স্বামীকে ডেকে বললেন যে তোমার অনুমোদন দিয়েছে কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে থাকতে না পারে কোন সমস্যায় এরকম পড়ে যে তার সাথে থেকে আমি দিনকে পূর্ণ পালন করতে চাচ্ছি সেটা অনেকেই করে কি সেখানে আমার স্বামীকে বা দুই চার স্বামী পছন্দ হয়ে যায় তখন করে কি স্বামী একটা পছন্দ করে আইসা কিংবা নিজের স্বামীকে পছন্দ হয়নি এই জন্য তালাক নাম একটা পাঠাই আগে একজনকে বিয়ে স্বামী হিসেবে গ্রহণ করে নেই উল্লেখযোগ্য দোষ নেই কোন স্ত্রী যদি তার অন্য স্বামীর কাছে যাওয়ার জন্য বা কোনো স্বামীর কাছে যাবে না সে একজন ভালো মানুষ এরকম যদি হয় তাহলে আল্লাহ রসুল করেছেন এবং বলেছেন এমন নারী জান্নাত পাবে না এরকম কঠোর যেহেতু সে তালাক দেয়নি মেয়ে মহিলা তো তালাক দেওয়ার অধিকার রাখেই না আর দ্বিতীয় বিষয় হলো যে পাঠায় দিয়ে সাথে সাথে আবার যে বিবাহ তার ইত সে পালন করলো না এমন তো অবস্থায় পালন না করলে এখন তার পেটের ভিতরে যদি আগের স্বামীর যদি কোনো কিছু থেকে থাকে এবার দ্বিতীয় কোনো একজন স্বামীর কাছ থেকে এমনিতেই ছুটে যাওয়া তার জন্য এ কাজ হচ্ছে চলে আসে এটা তার অভিশপ্ত কাজ আল্লাহ তার প্রতি রহমত করবেন না তার জন্য জাহান নামের কথা উল্লেখ করেছেন তারপরেও বলা হচ্ছে যে কোনো স্ত্রী যদি তার স্বামী থেকে এভাবে তা খোলা তালাক নিতে চাই কোথাও বিবাহ এখনই হয়ে গেছে বা একদিন পরে হবে এটা নারীর জন্য একজন নারী দায়িত্বশীলের কাছে আশ্রয় নিয়ে চেয়ারম্যান হোক গ্রাম সরদার হোক হোক কোর্টে হোক কোনো এক জায়গাতে আশ্রয় নেওয়ার পরে খোলা তালাক স্বামীর কাছে পাঠানোর পরে তাকে একমাস অপেক্ষা করতে হবে এর পরে সে অন্যত্র বিবাহ বসতে পারে এর বিকল্প নেই আমি স্বামীরা বিয়ে করেছেন এই জন্য দিয়েছেন এবং তারা আরো আনুষঙ্গিক হ্যাঁ বিভিন্ন কিছু দিয়েছেন এবং বাচ্চা কাচ্চা হবে ভবিষ্যৎ এখন যদি তালাকের ক্ষমতাটা স্ত্রীকে কে এখনই দিয়ে দেওয়া হয় আর তার যদি স্বামী পছন্দ না হয় বা কারণে সে এখন যেতে চান তাহলে তার তার আর কোনো সে যদি বড় ধরনের মোহর পায় আর তারপরে আরো জিনিসপত্র নাই তো এই জন্য স্ত্রীর হাতে এই ক্ষমতাটা দেওয়া হয় নাই অনেকেই প্রশ্ন তুলেছেন আলোচনায় নিচেরা যেন মত বিভোর হয়ে পড়েন আমি বলি যে ভাই তুমি বেশি বোঝো না তোমার স্রোসটা আল্লাহ ভালো বোঝেন হয় মহিলাদের সাইকোলজি বোঝেন বোঝারই তো কথা যে তিনি তারা আবার মিলতে চায় সংসার ফিরে পেতে চায় আপনাদের খুব সস্তা অধিকারের চিৎকার করছেন অধিকার অধিকার অধিকার আরে ভাই অধিকারের চিৎকার করে কোনদিন পৃথিবীতে শান্তি রক্ষা হয়নি শান্তি রক্ষা হয়েছে আপোষের মাধ্যমে জোড়া দিতে পারে না আর জোড়া দিলে মনের মধ্যে যদি জোড়া না থাকে কোর্ট কয়েকদিন জোড়াতে দিবে কিন্তু ইসলাম হলো পূর্ণাঙ্গ বিধি সাইকোলজিক্যাল তারপরে ফ্যামিলিক্যাল এখানে অনেক কিছু বিবেচনা করে ইসলাম একটা বিধান দেয় আমাদের একটা প্রশ্ন খোলা তালাকের ক্ষেত্রে তালাক চাওয়ার ক্ষেত্রে কি অভিভাবকের সাথে পরামর্শের দরকার আছে মেয়েদের চাওয়ার জন্য করে জন্য একজন অভিভাবক ছাড়া বা কোন গ্রামের সর্দার ছাড়া সে একা একা এটা করতে পারবেন আল্লাহ জি যেমন আল্লাহ সুন্দর বিধান বোখারি মুসলিমের হাদিস দ্বারা এটাই প্রমাণ হলো যে ওই নারী তারা নিজেদের জীবনটাকে আগেই অবিশ্বস্ত করে তুলেছেন তারা জানেন না তাদের বিয়া কোথায় হবে কাকুদের কোথায় আছে তার আগে দুই চারটা পুরুষের সাথে সম্পর্ক তারা গড়ে পরে বিয়ের পরে দেখা যায় ছেলেও মেয়ের সাথে মন পাচ্ছে না আগে সাত জায়গায় প্রেম করা সেলের মেয়ের অবৈধ নিষেধ করেছে এই জন্যই পরবর্তী সংসারে টানা পড়ার চেষ্টা হবে এবং এটা হারাম করেছে পর্দার ব্যবস্থাকে যেন জরুরি করে দিয়েছে অবৈধ প্রেম যাতে নানান সৃষ্টি না হয় ইসলাম সিস্টেমেটিক করেছে তালাক যদি দিতে হয় বাধ্য তিন মাসে তিন দিতে চায়। অনেক কিছু বোঝার ব্যাপার আছে শুধুমাত্র অধিকার অধিকার বলে চিৎকার করে কোন ধরনের এক্সাইটেড এবং কোন উত্তেজিত সিদ্ধান্ত নেওয়া যাবে না বিচার বিভাগ আইন বিভাগ সরকারের প্রতি আরো আমরা অনুরোধ করবো যে আপনারা অনেক উপরে আছেন আপনাদের মাথা আরো ঠান্ডা রাখতে হবে ইসলাম এবং কোরআন এবং হাদিসকে আরো ভালো হয়ে বুঝতে হবে ইসলামের বিধি বিধান ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন যদি আপনারা করে আগান এই মানব জীবন দাম্পত্য জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন আরো সুস্থ সুশৃঙ্খলা এবং সুন্দর হবে সেই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি ধীর ইসলামিক বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল আবার দেখা হবে আসসালামুকম বরহমুল fasabīlun lillāhi man yasallāhu al-ḥukūm man al-nām islām lā ilāha illallāh apne vikreta jananīn islāmer kroy bidhān apne vikreta jananīn islāmer bikroy bidhān apne byabshāī jananīn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 প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউ চুজ